عن معاذم الله قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في প্রকৃত ইসলাম একটি উদার ধর্ম থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে তাবুক যুদ্ধের অভিযানে বের হয়েছিলাম তাই সেই অভিযানে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওসলাম জোহর ও আসরের নামাজ একত্রিত করে পড়তেন এবং মাগরিব ও এশার নামাজও একত্রিত করে পড়তেন শাহেখ মুসলিম হাদিস নম্বর বাহান্ন হাইফেন বন্ধনের মধ্যে আবু আব্দুর রহমান আল আনসারী রহ তিনি সাহাবিগণের মধ্যে মর্যাদা সম্পন্ন ছিলেন আতাবার বেআ অনুষ্ঠান বদরের যুদ্ধ আল্লা রসুল সাল্লাহ আলহ্লামের সাথে সমস্ত যুদ্ধে তিনি যোগদান করেন তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র আঠারো বছর তিনি সাহাবিগণের মধ্যে শরীয়তের হালাল হারাম সম্পর্কে ছিলেন অধিক জ্ঞানের আধার হাদিস গ্রন্থে তাঁর কাছ থেকে বর্ণিত ১৫৭টি হাদিস পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তাকে ইয়মন দেশের আমির নিযুক্ত করেই সেখানে পাঠিয়েছিলেন এবং নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের পর তিনি আবার মদিনায় ফিরে আসেন অবশেষে তিনি সাম দেশে অবস্থান করেন এবং সেখানেই সন ১৮ হেজরিতে অথবা সতেরো হেজড়িতে চৌত্রিশ বছর বয়সে মহামারী রোগে অর্থাৎ প্লেগে বরণ করেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে জোহর ও আসরের নামাজ এবং মাগরিব ও এশার নামাজ অগ্রিম लम्बर सहित एकत्रित पड़ा बैध बाज दई प्रकृत इसलम एक सहज और उदार धर्म तमे कोकार जटिलता असुविधा एवं कष्ट विषय नहींज्ञ प्रकृत इसलम धर्मे कतकगुली नाम एकत्रित पढ़ार विधान एस तीन এই হাদিসটির মধ্যে এবং আল্লাহর বাণী কিতাবুতা অর্থাৎ নিশ্চয় নির্ধারিত সময়ে ইমানদার মুসলিমগণের উপর নির্দিষ্ট নামাজ পড়া ফরজ বা অপরিহার্য করা হয়েছে সোরা আন্নেসা আয়ত নম্বর একশো অংশ বিশেষ। এর মধ্যে কোন প্রকারের অসঙ্গতি বা পরস্পর বিরোধিতা নেই কেননা নামাজ একত্রিত করে পড়ার বিধানটি প্রয়োজনের ক্ষেত্রে বিশেষ অবস্থার জন্য প্রযোজ্য সাধারণ অবস্থার জন্য নই এবং সেই ব্যক্তির জন্যও নই যে ব্যক্তি অকারণে নামাজ একত্রিত করে পড়ার অভ্যাসে অভ্যাসিত